دعنا باسم الله وبالصلاة الله على رسول الله السلام عليكم ورحمة الله وبركاته بسم الله السلام عليكم ورحمة الله وبركاته وعلى آله وآصحابه ومن وعلى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائكة الموت আপনাদেরকে বলেছিলাম কোন একটা সমস্যার কারণে সে বিষয়টি নিয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না আজকে একটা ছোট্ট বিষয় আলোচনা হচ্ছে সেটা মৃতদের ফরিয়াদ যারা মারা গেছে তারা তাদের আশা কি প্রত্যাশা কি তাদের মনে আশা কি করতে চায় তারা এই পৃথিবীতে মানুষ দুই প্রকার এক প্রকার মানুষ যারা দুনিয়ার সন্তান এর আগে আমি বলছিলাম আর এক প্রকার মানুষ যারা আখ সন্তান যারা দুনিয়ার সন্তান এরা এদের দৌড়টা হলো পিছন দিকে এরা দৌড়াই সামনে না পিছনে আর যারা আখেরাতের সন্তান তারা দৌড়াই সামনের দিকে অর্থাৎ আখেরাতের সুখ স্বাচ্ছন্দ্য আরামায়স জান্নাত ইত্যাদি থেকে তারা যারা দুনিয়ার সন্তান প্রতিদিনই এর থেকে দূরে সরে যায় আর যারা আখেরাতের সন্তান এরা প্রতিদিন যেহেতু সামনে দৌড়াই এরা ওই সুস্বাদ ছাত্রদের দিকে সামনে আগাতেই থাকে এই পৃথিবীতে মানুষ আশা অনেক মানুষের কি বলেন হালিশে আছে মানুষের বয়স কমে যায় কিন্তু আশা কিন্তু বাড়তেই থাকে ছোট্ট বাচ্চা এই দুনিয়াতে যখন আসে তখন কত তার আশা ভরসা বড় হতে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে আল্লাহ তারপরে হিসাব করে কোথায় কি আছে না আছে এই জন্য আল্লাহ নবী আলিয়াতাম বলছেন আদমের যদি একটা স্বর্ণের উপত্যকা ও বলা হয় দুই পাহাড়ের মধ্যখানে যে নিচু জায়গা এটাকে উপত্যকা বলে ও আদি বলে এটা পরিপূর্ণ যদি ভরপুর স্বর্ণের একটা মানে এতগুলা স্বর্ণের ঢিপ পেয়ে যায় তো সাথে সাথে আর চাই দ্বিতীয়টা হলে তৃতীয়টা চাই তৃতীয়টা হলে চতুর্থ চাই চাই আর চাই আল্লাহ আদাম আদাম আল্লাহর মাটির চাপা খাওয়ানো পর্যন্ত হয় না শেষ নাই তার আশা প্রত্যাশা শেষ নাই তার মনের কি নাম আপনার সাব্বির আহমেদ আপনার মনের আশা কি করছেন কেমন পৌঁছেন সুন্দরী বাইরের না ভিতরের সুন্দর তাও সুন্দরী আগে না পরে ভিতরে সুন্দর আগে না বাইরের সুন্দর আগে মানুষের এই দুনিয়াতে আশার শেষ নাই না এই দুনিয়াতে মানুষের আশা যার শিক্ষা দীক্ষা তরবিয়ত পরিবেশ অবস্থার প্রেক্ষিতে মানুষের চাওয়া পাওয়া হয় কি বলেন আপনারা একটা মানুষ যদি গরিব হয় সবাই বউ সবার ভালো ভালো গাড়ি আছে বাড়ি আছে বউ আছে টাকা পয়সা আছে সে গরিব মনে তো কি চাই এদের মধ্যে যদি আমার একটা বাড়ি হতো গাড়ি হতো বউ হতো একটা অসুস্থ মানুষ হসপিটালে শুয়ে আছে নড়াচড়া বন্ধ হয়ে গেছে এত সুন্দর মজার খানা দানা তার কাছে কিছুই যেন না ওর কাছে জিজ্ঞেস করেন যে আপনি কি চান তো বলবে আমার টাকা পয়সা ধন দল যা দুনিয়ার সব যদি আমি যদি হাঁটতে পারতাম কিছু খেয়ে মজা পেতাম এটাই চাইবে একজন যুবক হতে চাইবে একটা সুন্দরী বিয়ে করতে একজন ছাত্র চাইবে ভালো তার রেজাল্ট করতে একজন ব্যবসায়ী চাইবে তার ব্যবসায় भलो लाभ करीविद राजनीति से जय चाहखक जार जार कवि तर कव जार जार जगह स्थान अवस्था से निजे आो अनेक होते चाहिए आशा शेष नाई दुनिया से मानुषे आशा का पूरण है का যাদের হয় তাদের আবার হয়তো মনের মতো হয় না বিয়ে করতে চাই সবাই সবাইকে সুন্দরীব পাই সবাই বিদেশ গিয়ে কিছু করবে সবাইকে বিদেশ দিয়ে সাকসেসফুল হয় এই দুনিয়াতে চেষ্টা করলে কিছু না কিছুটা তো পূরণ করা যায় কাউরি না হলে কাউরি না হলে কাউরি তো হয় কিন্তু এমন একটা দুনিয়া আছে যেখানে আপনি হাজারো কাঁদলে হাজারো ফরিয়াদ করলে হাজারো চিল্লালে আপনার মনের আশা কিন্তু সেখানে পূরণ হবে না সেই দুনিয়াটা আমরা বেশিরভাগ মানুষ ভুলে থাকি আর ভুলে থাকার পিছনে হচ্ছে আমাদের অনেক বড় লম্বা প্লান আলি রাজি আল্লাহ তালা আনহু বলতেন যে আমি দুইটা জিনিসকে ভয় পাই বেশি কয়টা জিনিসকে দুইটা এক নম্বরে হল প্রবৃত্তির অনুসরণ নকশের গোলামি মনে যা বলে তাই আল্লাহ কি বলছে রাসুল কি বলছে কোনটা ভালো কোনটা মন্দ এত কিছু চাচ্ছে মনে কি চাই বাস মন পুজারী যারা আর দুই নম্বরে হলো অনেক লম্বা আশা এ করেন হওয়া করেন তো করেন এই চাই ওই চাই এই দরকার এই দরকার এই দরকার কারণ মানুষ যখন তার নকশের গোলাম হয়ে যায় তখন সে সত্য গ্রহণ করতে পারে না বা করে না আর যখন মানুষের আশা বড় হয়ে যায় তখন সে আখের আতকে মৃত্যুকে ভুজায় যার ফলে পুরো মানুষ যদি তার মনের চাহিদা পূরণ করতে চায় আশা অনেক লম্বা করে ওই লোকটা দেখবে আস্তে আস্তে আস্তে পদচ্যুত হবে এই ইমাম কি বলে আলী রাজ আলাহত হুবন্তের যে দুনিয়া তুমি আমি আমাকে চাও দুনিয়া তুমি আমাকে চাও কিন্তু আমি তোমাকে চাই না দুনিয়া তোমার আমি তালাক তিন যে ই তালাকের পরে আর কোন ফেরত না আর কোনো অবকাশ কাস নাই আরামদাস তালাক দিতে রাজি না তালাক দিতে পারে আমাদের বউকে একদিনে কত তালাক হয়ে যায় দুজনে কত তালাক দেয় কিন্তু দুনিয়াকে তালাক হয়তো আমরা দিতে পারি না বলছিলাম এই দুনিয়ার মানুষের আশা প্রত্যাশা ফরিয়র অনেক আমরা আলোচনা করতে চাই যে মৃত্যু যারা যারা মরে গেছে তাদের আশা ভরসাকে তারা কি চায় যারা মরে গেছে এরা দুই প্রকার ঠিক না আজকে আলোচনা আমি নিজেও খুব সংক্ষিপ্ত করার চিন্তা ভাবনা করছি কারণ আজকে আমার সকাল থেকে কেন যেন মাথাটা একটু ব্যথা করতেছি অবশ্য কারণটা আমার জানাই আল্লাহ ভালো জানেন কি বলে যারা ভালো মানুষ তারা কি কবরে যখন চলে যায় মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন কি আশা করে প্রথম যখনই মানুষটা মরে যায় ভালো মানুষ যেটা নেক মানুষ ওকে যখন জানা যায় খাটে যখন জানা যা উঠিয়ে নিয়ে যাওয়া হয় তখন বলে কাদ্দিমুনি কাদ্দিমুনি আমাদের জন্দি আমার জায়গায় পৌঁছাও এই দুনিয়ায় তোমাদের আমি থাকতে পারছি না কারণ আমার আখেরা আমি দেখতে পাচ্ছি আমার আনন্দ আমার ওখানে আরাম আয়েছে তাড়াতাড়ি আমার জায়গায় কবর আমাকে নিয়ে যাও খারাপ মানুষের তো পরে আসতেছে এক নম্বর দুটো আমাকে নিয়ে যাও এই জন্য আল্লাহ নবী আলাম বলছে যখন মানুষ মরে যায় ভালো যদি হয় তবু দ্রুত কবর নিয়ে যাও খারাপ হলেও দ্রুত নাও ভালোটা হলে তারাও তোমাদের দায়িত্ব মৃত্যু ব্যক্তি যারা নেক হবে সব ব্যক্তি তারা বলবে দ্রুত এই জন্যে ফাল্লামি বলছে মানুষ মরে গেলে কি করা যাবে না দূর দেরি করা যাবে না দূরত্ব দ্রুত পরে তার জায়গাতে পৌঁছে দাও দুই নম্বর জান্নাতি মানুষ যারা ভালো মানুষ যখন কবরে তাদেরকে সাহিত্য করা হবে শুয়ে দেওয়া হবে দেখবে যত চোখ যাচ্ছে তার কবর জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য তার কাছে আছে থাকবে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে এত কিছু দেখে দুই নম্বর ফরিয়াদ করবে আল্লাহর কাছে ফেরেস কাছে বলবে যে আমাকে আমার পরিবারের কাছে স্যার উদ আমি খবরটা দিয়ে আছি যে আমি তো আনন্দে আসি মরে আছি এই ভালো খবরটা আমি যে পাশ করেছি এই খবরটা দুনিয়ার পাশ তো দ্রুত খবরটা আমরা ছয় দিই না কিন্তু ওখানে খবরটা দেওয়ার মতো আপনার অবকাশ নাই চাইবে জানলামাকে স্যার উদ আমি খবরটা দিয়ে দিই কিন্তু সেখান থেকে তো আসার কোন সুযোগ থাকবে না যখন জান্নাতিরা ভাল মেঘ মানুষরা যখন মারা যাবে তার পরিবারকে খবরটা দিতে চাইবে ব্যাস আমাকে খবরটাই দেবেন আল্লাহ আমি খবরটা দিয়েছি আমি ভাল পাশ করছি সেটা বলবে যে আল্লাহ তাড়াতাড়ি কেয়ামত কায়ম কর এই জান্নাতের দূর কত দূর থেকে এর হাওয়া আসতেছে সুগন্ধি আসতেছে এর গান আসতেছে এর আরাম অনুভব করতেছি তাহলে আসল জায়গাটা কতই না আনন্দের কতই না মজা হবে কাজে আল্লাহ দ্রুত ক্যামত আবে কখন ক্যামত হবে কখন এটা এই প্রত্যাশা এসে থাকবে তার ফরিয়াদ হবে কি দ্রুত ক্যামত অনুষ্ঠিত করো আল্লাহ এই হবে তিন নম্বর তার প্রত্যাশা চার নম্বর বিশেষ করে যারা শহীদ হবে যারা আল্লাহ এখন তো মাসাল্লাহ শহীদের ব্যাপারটা আমাদের কিন্তু চিন্তা করে দেখেন বর্তমানে মুসলমানদেরকে জেহাদের নাম দিয়ে জেহাদের নাম দিয়ে মুসলমানরা মুসলমানকে মারতেছে এবং কাঠেররাও জেহাদ দিয়ে মুসলমানকে মারতেছে কথাটা বোঝার চেষ্টা করি না যারা হবে মৃত্যু দুই প্রকার আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম কি শুভ মৃত্যু অশুভ মৃত্যু কালো মৃত্যু সাদা মৃত্যু সহজ মৃত্যুর আলোচনা করছিলাম কিন্তু আপনাদের কাছে কারণ কখন যখন কোন জায়গায় ভুলে শহীদদের মৃত্যু হচ্ছে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে উঁচু যেটাই হচ্ছে সেটা হল কি লাল মৃত্যু অর্থাৎ শহীদ হয়ে নিজের জীবন নিজের রক্ত দিয়ে আল্লাহর তাউহিদকে কায়ম করতে গিয়ে আল্লাহর তৌহিদকে শহীদ যখন মারা যাবে এবং তাকে তারপর জাননাতে জন করে হুড় দেওয়া হবে বা জন স্ত্রী দেওয়া হবে আর শহীদদেরকে দেওয়া হবে শহীদদেরকে দেওয়া হবে সহাত্তর জন করে প্রথম ফোটা রক্তের মাটিতে হবে ঋণ ছাড়া যাই হোক আল্লাহ আমাকে ফেরত দাও একবার না দুইবার না দশ দশ বার করে আমাকে দুনিয়ায় পাঠিয়ে দাও তোমার দিনের যারা বেহ করে তোমার দিন যারা মানে না কাফের মুশরেক বেদিন যারা তৌহিদ মানে না শিলিফ করে কুকুর করে এদের কাছে এদেরকে মারি আর মরি মারি আর মরি বারবার আমি মরতে চাই তোমার দিনে তোমার এই তাদের আবদুল্লাহ কি আল্লাহ নবী রাস্তায় যাচ্ছেন দেখে মাথাটা খুব নিচু করে হাঁটতেছে তাই যাবের হয়েছে কি তাই রাস্লা আমার বাবা ওদের যুদ্ধে মারা গেছে অনেক মেয়ে আমার বোন রেখে গেছে আর অনেক ঋণ রেখে গেছেন কয়েক দেখো আল্লাহ রব্বুল্লা আল আমিন কথা বললে ডাইরেক্ট বলে না তোমার বাবাকে উঠে ডাইরেক্ট কবে তোমার আল্লাহ কথা বলছেন সুহিদ এই জন্যে আল্লাহ খুশি হয়ে গেলেন আর বললেন যে তোমার ঋণ টিন যা আছে তোমার যা খেজুর খেজুর আছে এগুলিকে এক জায়গায় জমা করে আমাকে ডাক দিবা আল্লাহ নিজে গিয়ে ফুক দিয়ে দিলেন বরকত হাত রাখলেন বার প্রথমে গেল দিতে থাকলো যার যত ছিল সব দেওয়ার পরে দেখে যা ছিল তাই আছে ক্রমেই না কে যত ইসের বর্তাহাতের শহীদের বর্তে নাম তাহলে মেঘ মানুষ যা তারা তো প্রত্যাশা করবে কবর অনেক কিছুই কিন্তু দুনিয়াতে ফেরত আসতে চাইবে না এরা কিন্তু দুনিয়াতে আসতে চাইবে না খবরটা দিতে চাইবে কিন্তু ওই কবরই তাদের কাছে ভালো লাগবে তারা কেমত হতে বলবে আল্লাহর কাছে তো বলবে যে আল্লাহ আমাদের শহীদরা বলবে আবার আমাদেরকে দুনিয়া পাঠা আমরা আবার শহীদ হবই তাদের জন্য যারা নেক মানুষ তাদের যারা নেক মানুষ তাদের কবরটা নেক মানুষদের জন্য একটা জান্নাতের বাগান হবে আর যারা বরকার যারা খারাপ তাদের জন্য একটা জাহান্নাতের টুকরা হবে এই জন্যে কবরের চাইতে বাস্তব কোন নসিহতের আর জায়গা নাই এই তোমরা কবর জিয়ারত নিশে ছিল এরপরে নারী পুরুষ সবার জন্য কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছিল এরপরে নারীদের জিয়ারত বন্ধ করে দেওয়া হয়েছে শুধু পুরুষরা জারত করবে কি জন্যে আখেরাতের কথা স্মরণ করার জন্য মৃত্যুর কথা স্মরণ করার জন্য হিজারতকে কেন্দ্র করে আমাদের কবর এবং মৃত্যুর কেন্দ্র করে যত বেদাত সৃষ্টি করছে একদল অন্য কোথাও কিন্তু এত করতে পারে না কারণ এটা যেহেতু বিষয়টা স্পর্শতাত মানুষ দুর্বল থাকে যখন যেটা বলে সেটাই মনে করে ঠিক বুঝে এই মৃত্যুকে কেন্দ্র করে অনেক বেদাত হয়েছে যেটা হিসাব বিকাশ নাই দৈনিক হতেই আচরণতা নতুন করে প্রয় মৃত্যু এই পৃথিবীতে অনেক কিছু নিয়ে আবু জাল আবুলাউন আর কারণ মরছে আর নবীর সবাই মারা গেছে মরতে হবে সবাইকে তাহলে যারা ভালো তারা তো কবরে যাবে তাদের ফরিয়াদ গুলি তো ভালোই কিন্তু যারা মন্দ যারা এই দুনিয়াকে সব কিছু মনে করেছিল আশে রাতকে ভুলে গিয়েছিল তারা যখন মরে যাবে তখন তারা কি ফরিয়াদ করবে তারা কি চাইবে প্রথম চাইবে তারা দুই রাত নামাজ পড়ার সুযোগ আল্লাহ একটা কবরের পাশে যাচ্ছেন শাহবাদেরকে নিয়ে বললেন যে এই কবরের লোকটা ওই দুনিয়ার সব কিছুর বিনিময় এই দুনিয়াতে যা কিছু বাকি রেখে গেছে বিনিময় সব কিছু দিয়ে দুই রাতার যদি হালকা করে নামাজ পড়া সুযোগ পাই তো এটাই আল্লাহ কাছে প্রত্যাশা করতেছে পরিহার করতেছে কিন্তু সুযোগ তো দেওয়া না যখন দেখবে যে নামাজটাই হল মূল কারণ আপনারা আগে বলছি যে আল্লাহ বলছেন আব্বাল আব্দুক অমলকে আমার সলা নামাজের পর তো হিসাব হবে নামাজ পাশ করলে সব পাশ নামাজ ফেল হলে ফেল তো কবরে যখন দেখবে নামাজ আসল যে আরে ফেল তখন ফিরবে আল্লাহর দুই জাকাত নামাজ পড়ে আমাকে সুযোগ দেওয়া কিন্তু সুযোগ দেওয়া হবে না আমাদের দেশে মরে গেলে নামাজ হয় তার আগে নামাজ নেই অনেক লোক আছে এরকম অর্থাৎ বেলাভাবি কিন্তু মরে গেলে সে লোকের জানাজা জানাজা পড়ি জানাজা নামাজ না বিদায় করা হয় না হুসবি সারা জীবন যে জীবিত অবস্থায় আল্লাহর পাচক ত করে নামাজ দৈনিক লঙ্ঘন করল আর ওই লোকটার জানাজা দিয়ে তাকে কবরে দিতে হবে এই চরম বেহাদবী স্পর্ধা এই যে ব্যাদবিটা করে এক মোল্লারা এটা অত্যন্ত জঘন্যকার কোনো কাজ নেই মানে খবর নাই এই জন্য আমি বলি অনেক সময় যে আমাদের দেশে মানুষ মরে গেলে আর কেউ কাফের থাকে না মুসলিম থাকে না মরে ও ভালো হয়ে গেল বলেন সবাই লোকটা কেমন ছিল সে নিয়ে কে বলতেছিল কই হ্যাঁ কি বলেছিল সবাই বলেন আবার বলে দেয় সবাই বলেন ভালো ছিল এটা যদি মনে করেন আমি জানি যে লোকটা ছিল গেলাম সবাই মিলে বলেছেন লোকটা ভালো আর ওর সঙ্গে হয়তো একটা ব্যথা কিনে করে আমার ক্ষয় দেবেন কথার কথা লেনদেনে আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে আল্লাহ জান লোকটা না ভালো না বন্ধু শুনেছেন আপনারা যে কোন লোকে ব্যাপারে ওঠেনা না লোকটা পাখালো ছিল না খারাপ আবার কেউ চুপ থাকলে হুজুর বলেন সবাই বলেন কারণ উনি তো ভাড়া ওনার তো ওনার তো চুক্তি হয়েছে পার করার জন্য চুক্তি হয়েছে না পার না করে গেলে হুজুরের তো ভাড়াটা কমে যাবে না এই জন্য বন্ধু কোন মৃত্যু মানুষ প্রথম ফরিয়াদ করবে যে আল্লাহ দুই রাখাত নামাজ পড়তে দাও আমাকে কাজেই এই দুনিয়াতে আপনি দুই রাখাত নামাজ দুই রাখাত নামাজ না যত পয়েন্ট পড়েন ফলজ নামাজটা থেকে নফল নামাজ এই সুন্নত নামাজ নফল নামাজ নমাজের কোন লিমিটেড নাই যত পয়েন্ট থাকেন অনেক সময় দেখা যায় যে আমরা ফরজও পড়ি না এটা তো নাই সে জন্যে মৃত্যু ব্যক্তি কবরে ফরিয়ত করবে নজ করতে দাও কিন্তু সুযোগ দেওয়া হবে না দুই নম্বর বল একটু দেরি করো আমাকে আমি কিছু দান সবকা করে আছি কিছু ক্ষয়ত করে আসি কিছু গরিব হেল্প করে আসি কিছু এসান করে আছি কিছু ভালো করে আছি কিছু নেই দান সরকার করে আছি যেটা আমাকে কারণ দান সরকার মানুষের মুক্ত করে দান সরকার মানুষের কেমতের দিন দান সরকার যারা করেছে আল্লাহকে খুশি করার জন্য ছায়া হয়ে যাবে যখন এক মাইল দূরে থাকবে সূর্য অনেক তাপ হবে মানুষ ঘামে সাঁতার কাঁচবে ঘামের এতে পানি সাগরে তখন ওই সাবে কাজ তার কি হবে তার জন্য একটা ছায়া হয়ে যাবে ওর নিজে সে তাহলে বলবে যে আল্লাহ আমাকে একটু সুযোগ দাম একটু দান খেরাত করি কাজ হবে না কাজ হবে না তাহলে বেঁচে থাকা অবস্থাতেই অর্থাৎ ওয়াও মাল্লা কি আল্লাহ বলছেন কি যে তোমরা ثم যেই দিন কোনো কাজ কিছু আসবে না তার আগেই তোমরা দান করো ইন কাম লা ইয়াতী আহাদাকুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন তারীবিন ফাআসাদ্দাক ওয়া কুন মিনাস সালিহিন এর ডান কর যত ভালো লোক হইতো ইসলাম আল্লাহ কত সুযোগ ওলাইয়া আখুনাফ সাঈদা জাআ আজালুহা সময় যখন চলে এক সেকেন্ড আপনাকে দেরি করবে না সাথে সাথে আপনাকে নিয়ে যাবে তাহলে আমি একটু ব্যক্তি ফরিয়াদ করবে যে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও আমার তো অনেক টাকা পয়সা রেখে আসি অনেক ছিল অনেক কিছু আমি একটু দান খেত করি না সুযোগ নাই খালাস তিন নম্বর তিন নাম্বার ফরিয়াদ করবে যে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও আমি ভালো হয়ে যাব আর দুনিয়াতে কি ব্যবসা বাণিজ্য বউ বাচ্চা টাকা পয়সা ধন দৌলত রাজনীতি অর্থনীতি সব নীতি এইগুলি ফরিয়াদ করবে না ফরিয়াদ করবে যে আমি কি লালিয়া আমাল সোয়ালি হা মাতারাক রব্বের যে ও লালিয়া আমাল ফিমা হানি মা সুরাম মোমিন আল্লাহ বলছে নিরানব্বই এক নম্বর আছে খেলা বলবে যে আল্লাহ পাঠে আমাকে একটু ভালো হওয়ার চান্স দাও আমি এক চোখের পলো কর তোমার চলবো না আল্লাহ বলবেন খেল্লাহ তোমার এই সুযোগ হবে না এই ধরনের কথা বলবা কিন্তু কোনো কাজ হবে না তোমাদের কেমন পর্যন্ত হওয়ার আগ পর্যন্ত কবরেই থাকো আমি ওরা হিমবার যখন ইলাই আমি আসুন কোনো বুদ্ধি নাই ফেরত দেওয়ার তাহলে চাইবে কি করতে ভালো হওয়ার জন্য আমাকে ফেরত দেওয়ার লাহ লাল যে মালসহলে আমি কামল করব আমি খারাপ করেছিলাম এখন ভালো এই ভাবে ফরিয়াদ করবে মৃত্যু ব্যক্তিরা চার নম্বরে মৃত্যু ব্যক্তিরা প্রত্যাশায় থাকবে আরে কেউ আমাকে কিছু যদি আমার জন্য করত আর আমার এখানে সব চলে আসত কারণ এই দুনিয়াতে যদি ভালো কিছু করে যায় তাহলে সেটা সব কবরে পৌঁছবে নিজেটা অন্যরাও যদি করে সেটাও পৌঁছবে এবং সে বুঝতে পারবে যে এখন আমার নাকি বাড়ছে পাপ কমছে কিন্তু পাপ করে মরে গেছে ফিল্ম বেলায় দশটা একশোটা বিশটা সারা দুনিয়ার মানুষ ফিল্ম দেখতেছে কবরে পাপ পৌঁছতেছে না পৌঁছে না না মানে সান্না সুন্নাতন আমি লা যে খারাপ কিছু করে গেছে খারাপের প্রস্তাব চুরি করা শিখে গেছে ব্রিড়ি খাওয়া শিখে গেছে ভাঙ খাওয়া শিখাইছে গাজা খাওয়া শিখাইছে বাদ পানি করা শিখেছে কোন ধরনের প্রস্তাব আছে এখন এরা মরে গেছে যাবে এদের কবরে যত সাগরিদরা খারাপ কাজ করবে সবার যত পাপ হবে ওর একাই ততগুলি পাপ তার ঘাড় চাপবে প্রতিদিন এই জন্যে কাবিল হত্যা করেছিল হাবিলকে ঠিক না পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে প্রত্যেকটি হত্যা সমান পাপ কাবিলের ঘাড়ে চাপবে কারণ সে প্রথমে খারাপ কাজটা করেছে কিন্তু যদি আপনি ভালো কাজ করে যান তাহলে ভালো কাজ যত মানুষ করবে আপনার দেখে আব্বা আপনার মাধ্যমে পেয়েছে সবার সমান নেকি আপনার কবরে গিয়ে পৌঁছবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই দাওয়াত করে নিজে দাঁত ভেঙে মাথা ফাটায় না কষ্ট করে কাফের নির্যাতন শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক পারিবারিক দৈহিক সব কিছু বরদাস্ত করে তিনি আমাদের জন্যে পরিপূর্ণ দিন রেখে গেছেন এই দিনের হেদায়তে যত মানুষ আসবে সমস্ত মানুষের যত নেকি হবে একাই মোহাম্মদুর রসুল্লাহের কবলে তাই আলা আমি ফালা আল্লাহরুখ যে কোনো ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে যারা এই কাজ করবে সবার সব নাকি যে ওস্তাদ তার কাছে তার কবরে পৌঁছবে খুব কম কি বললেন আপনারা বন্ধের ওস্তাদতে চলো আজকে সারাদিন আপনার পড়েছে কেউ দিচ্ছে এই শিখ বাংলাদেশে পড়াই যে টাকা দশ হাজার টাকা গরিবের জন্যে ভালো কাজের নেই বন্ধ বন্ধু কাজের অনেক অস্তাব মৃত্যুর প্রত্যাশা করবে আমাদের জন্য কিছু জন্যশকিল হল আমাদের যে যে কাজগুলি করলে কবরে সব পৌঁছবে নিজেও করে যায় না আর যে সন্তান ছেলে মেয়েরা তারাও করে না মধ্যখান থেকে কিছু হুজুরের আমাদের সিস্টেম বাড়ানো যেগুলি পৌঁছবে বলে তার কোন দলিল নাই আমাদের এর আগমনে একজন প্রশ্নের উত্তরে আমি সংক্ষিপ্ত বলছিলাম কবরে যিনি মৃত ব্যক্তি মরে গেছে যে তার নিজস্ব কর্মফল পৌঁছবে মানুষ যখন মরে যায় তার আমল বন্ধ হয়ে যায় কিছু আমল বাদ দিয়ে আল্লাহ বলেন মুসিদ বাঙা দিয়ে গেছে একটা আমার দেশের মুসলিদ বাঙা কি হবে প্রতিদিন ওখানে মিলাদ মিরাত করতেছে সব আর মেদাতের পা পৌঁছবে না খানকা বানাই দিয়ে গেছে খানকা দেখে মানুষ শিরিপ করতেছে কুকুর বেজাত করতেছে তো দেখি বসবেন ও তো মনে করছে খুব ভালো কাজ করে গেছে এই জন্য আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছে যে সবচেয়ে উত্তম দান কি তো বলছেন পানি পান করার ব্যবস্থা করে দেওয়া এটা গরিবকে কি বল দিলেন বা যে এলাকায় পানি নেই গভীর বসে দিলে এটা কোরআন কাউকে গান গিফট করলেন যতবার পড়বে এই কোরআন নিয়ে কি আপনার পৌঁছে থাকবে না যদি মসজিদ বানাতে পারেন সত্যিকারই সেখানে রবিশাল্লাহ সাল্লামের তরিকায় নামাজ হয় সুন্নতি কাজ হয় কোরআন হাদিসে দাস হয় ওখানে বসে সল্লা লাগাইবে জিলাপি খাইবে আর উল্টা পাল্টা বেদাতি আর রসুলের সুন্নতকে জবাই করবে আর বেদাতের প্রচার করবে ওখান থেকে তো আপনার কবরে তাহলে সত্যি যদি আপনি এমন সবকা করে যান যেটা চলমান স্থায়ী কোনো দান করে গেছেন কোন গরিবকে একটা গাড়ি কিনেছেন ও সারাদিন নাকি তার পরিবার ওটা নিয়ে তারা তার একটা হালাল রুজির ব্যবস্থা হয়েছে আও ইত্যাদি করছে যে জ্ঞান চর্চার মাধ্যমে মানুষ উপকৃত হয় দুনিয়া হোক বা দিনের হোক দিনের কোনো ছড়িয়ে দিয়ে গেছে বা দুনিয়ার কোন শিক্ষা ছড়িয়ে তার মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে তো যত মানুষ উপকৃত হবে সবার স্বভাব তার কবরে পৌঁছ থাকবে আওয়াল সাল ওলা অথবা অনেক সন্তান ছেড়ে গেছে যে তার জন্য দোয়া করবে বর্ণায় কি দুট পীর রেখে গেছে হজুর রেখে গেছে ইমাম রেখে গেছে খতিব রেখে গেছে বক্তালা সাল আপনার নেক্ট সন্তান যে আপনার জন্য দোয়া করবে এই জন্য আমাদের যখন আমরা নেক্স সন্তান রাখতে পারি নাই তখন আমরা ভাড়াটিয়া হজুরদের কাছে দোয়া দৌড়ি করি বা হুয়া জুট দেখা নিয়েছে বা বছরে দু একবার মৃত্যুর দিন বা জন্মের দিন বা কিছু একটা এবং জানে বা শয় বারাতে করে নিয়ে ছেড়ে দিলাম বা শেষ হচ্ছে অপদর্থ আর নিজের বাবার জন্য দোয়া করবে ভাড়া পিয়া হোজনে দোয়া করে আমি আমি করে এর চেয়ে কোন সন্তান হতে পারে না মুসলিম নামের কলঙ্ক এরা যে নিজে নিজের বাবার কবর জাহাজ করতে পারে নিজে বাবার জন্য দোয়া করবে এটুকু জানে না সে কেমন কথা আল্লাহ নবী আল ইসলাম তুসালাম কি সাহাবা ইসলাম কি ডেকে ডেকে নিয়েছেন সবার কবর জাহাজ করার জন্যে কদম পড়ালের জন্য আল্লাহ নবীর কোন সময় কাউকে সাথে করে কবর জিয়াত করেছেন কোনো প্রমাণ আছে তার মানে জল দল বাইন্দা একেবারে নিজের সৎ সন্তান যে দয়া করবে তার জন্য সৎ সন্তান এবং এই জন্যে এই হাদিসটা কার জন্যে ফিট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এমন ইলিম রেখে গেছেন জ্ঞান চর্চা করে গেছেন সারাদিনের মানুষ উপকৃত হচ্ছে না হয় না তিনি সরকার জারিয়া করে গেছেন এটাই সরকার জারিয়া গেলি চলমান চলতি আছে এবং পৃথিবীর যত উম্মত আসবে মুসলিম সবাই তার সন্তান তারা সবার জন্য সবাই তারা দোয়া তার জন্য দোয়া করছে যখন আপনি দুরুৎপাট করতেছেন আল্লাহ আলম মোহাম্মদ আলম মোহাম্মদ এটাই দুরুদ প্রচলের জন্য দোয়া করতেছিলাম একজন আলেম সেই যখন মানুষকে দিন শিখায় সঠিক দিন সুন্নত শিখায় শেখায় খারাপ থেকে যখন নিষেধ করে তাদের জন্য এই হাতিসটা প্রযোজ্য তাহলে পৃথিবীতে ইমাম বুখারি মরে গেছেন ইমাম বুখারির কত সন্তান পৃথিবীতে প্রতিদিন ইমাম বুখারির হাদিস কত হাজার হাজার লক্ষ মুসলমান পড়তেছে সবাই তার সন্তান সবাই তার জন্য দোয়া করতেছে দোয়া করছে করে না এই জন্য মৃত ব্যক্তি কর্মকরের মধ্যে আরো হচ্ছে সব সন্তানরা যত কিছু করবে সম পরিমাণ বাবা মা কবরে পাবে আপনি যদি আপনার সৎ সন্তান রেখে যান ও করবে ওর হজস্ব নিকে আপনি পাবেন ওমরা করবে নামাজ করবে কোরআন করবে যা কিছু করবে সব ও আল্লাহ ইনসান ইসা মানুষ যা নিজে পরিশ্রম করে তারই ফল পায় এবং হালিসা আছে সন্তানরা বাবা মার পরিশ্রম এজন্যে আপনি যদি সৎ সন্তান রেখে যেতে পারেন ও যত কিছুই ভালো করবে এবং এর আগে আপনাদের একবার বলছিলাম যে আপনি আপনার সন্তানকে কিছুই যদি দিতে না পারেন একটা দিবেন একটা জিনিস দিবেন সেটা হল আপনি নিজে সত্য আর কিছু দাওয়া তো নেই আবু হুমা সোয়ালে আবু হুম এবার আপনাদের ঘটনা এমন তো আমার তোমাকে আলোচনা করছিলাম গাভির ঘটনা আলোচনা করি নাই যারা মুর্সা আলহ সালাতাম হাজির আলহাতামের কাছে জ্ঞান চল শিক্ষার জন্য গেছিলেন ওখানে গিয়ে সোজা কাহাত দিয়ে গ্রামে ঢুকলো খিদা লাগছে বলে কিছু খাওয়া দাওয়া দাও তোমরা বলে খাওয়া দাওয়া কেউ দিল না তো একটা ওয়াল দেওয়াল পড়ে যাচ্ছিল তো মুসা আসলাতাম বলেন ধরো খাজির আলহাম বলেন ধরো এটা সোজা করে দিই সোজা করে দেবো বলে সোজা করে দিলেন খাওয়া দাওয়াও নাই টাকা পয়সাও নেয় এটা কেমন তো করে বললেন যে এই ওয়ালটা এমন দুই বাবা মার যারা খুব নেই ছোট ছোট বাচ্চা আছে ওদের কিছু গুপ্ত ধন এই ওয়ালের নিচে পুঁতি রাখা আছে যায় লোকজন ওই আমানতটা নিয়ে যাবে ছেলেগুলি বড় হয়ে তাদের ভবিষ্যৎ সংসার কি হবে বা জীবন কঠিন হয়ে যাবে খেয়াল করেন বাবা মা সৎ ছিল ছেলেরা এখন নাবালক আছে ওদের আমারও ওই ওয়ালের নিচে আছে আল্লাহ দুইজন নবীকে পাঠাইছেন ওয়ালটা ঠিক করার জন্য বলছেন না বুঝুন নাই আপনি যদি এখান তা আপনার সন্তানের জন্য ওরকম লোক পাঠাই দিবে যখন যা প্রয়োজন তার ব্যবস্থা হবে একটা লোক ছিল গরিব মানুষ কাঠোরে কাঠ কাটত বিক্রি করতো খাইত বাস স্যান্ত মাউস দৈনিক পরিশ্রম করত শেষ মরে গেল মরে যাওয়ার আগে তার একটা গাভীর বার্তা ছিল বেটি বাছু কি বলবেন আপনারা বাছুর তো কে দেখাশোনা করবে ছেলেটা দেখো ছোট আছে তো ওই বকরটা বকনি বা আমরা বলি বেটি বাছুর বা বকনা বাছর বলে বা ওইটাকে ওই জঙ্গলের মধ্যে রেখে দিব জঙ্গল বলে এই জঙ্গল এর আমানটা তোর কাছে দিয়ে গেলাম আমার পোলা বড় হলে ফেরত দেবী তার ইয়াকিম যে আমি আল্লাহর দায়িত্ব পালন করি আল্লাহ যারা তারা আমার দায়িত্ব করবে জঙ্গল আল্লাহ বাঘ ভাল্লুক সিংহ হিংস্র সবাই আল্লাহ সবাই আমার এইটাকে হফাজত করবে আমার তো আমাদের খেয়ে ফেলবে খেয়ে না ঘর থেকে শেয়ারে চুরি করে যে খাই চুরি করে যে খাই নেবে না অসম্ভব আপনার যদি ইমরান থাকে আল্লাহর সঙ্গে আপনার থাকে নেবে না কোনো চোরও নেবে না পড়ে থাকলেও চোর আপ নেবে না ছেলেটা আস্তে বড় হলো এ হোক কাঠ শুরু করলো দৈনিক যা উপার্জন করে তিনটা ভাগ করে কার করে তিনটা ভাগ একটা ভাগ ওই মৃত্যুর বাবার নামে দান করে দেয় ওই যে ফরিয়াবতো আশায় আছে আমার সন্তান আমার জন্য কি পাঠাবে দেখবে যে কবরে তার তার মর্তবা বেড়ে গেছে মরদা বেড়ে গেছে বা আদাল কমে গেছে ফেরসটা দেখবে জিজ্ঞেস করবে কি ব্যাপার কি হয়েছে তোমার পোলা তোমার জন্য দোয়া করছে বা দান করছে আর আছে দোয়া করছে দোয়া করার কথা আছে তোমার সন্তান তোমার জন্য দোয়া করছে এই জন্য আল্লাহ তোমার কবরে আদা মাফ করছে বা তোমার মর্যাদা বাড়াইছে হুজুর দোয়া করছে এই কথা কিন্তু হাবিস নাই আর কাজে হবে না ভাড়াটিয়া যদি সে স্বেচ্ছায় না জানিয়ে না পয়সা নিয়ে সেটা কি দোয়া করে কবর কবরজাত সজ দোয়া করছে নজর করে দোয়া করছে সবার জন্য সেটা আলাদা কথা ভাড়াটিয়া দোয়া কোনো ফায়দা নেই যাই হোক একটা ভাগ দান করে দেয় বাবার নামে একটা মার হাতে দেয় একটা দিয়ে দৈনিক খাওয়া দাওয়া এসে মার কাছে যায় পাক করে খাইতে ছেলে বড় হলো মা বললো তোমার বিয়ে দিতে হবে তোমার বাবার একটা আমানত আছে ওই জঙ্গল থেকে যাও নিয়ে কি আসুন একটা বাছর আসে বেতি বাছর তো মা কোথায় তবু ওই জঙ্গলে খোঁজ করে পাবো ডাক দিই বা বলবো আমার বাবার আমানত জঙ্গল ছাড়বে ধরে নিয়ে আস তো গিয়ে বলছে দেখে ঠিকই গোল্ডেন কালারের একটা মোটা সোটা অনেক বড় সড় অপূর্ব এক সুন্দর একটা গাভীর বাছুর বা বেটি বাছুর হাজ কোনো তফসিরে এই ধরনের লিখছে যে এগুলি হাজিস থেকে না ইসরায়েলিয়া বলে আছে আলামী বলছেন যে বলি ইসরায়েলদের বর্ণনা করতে পারো সত্য মনে করো না মিথ্যা মনে করো না কিন্তু গাভীর সুরা বাকারা বা কারা ঘটনা সত্য যাই হোক তো গাভীর নাকি কথা বলছে যে আমার পিছিয়ে উঠো কয় না আমার মা তোমার পিছু উঠতে বলে নাই কয়েক তুমি আমার পিছিয়ে উঠ তাহলে আমি ভেঙে যেতাম কারণ তোমার মার তুমি আনুগত কিনা এটা দেখতে পাচ্ছিলাম যা ধরে নিয়ে আসলো বলে যাও বাজার বিক্রি করে দাও মনে করে সেই যুগের বলে দশ দিন আমি বিক্রি করে দেবা আল্লাহর বলে আলমিন ওই সময় মুর্সা সালামের সময় এক ভাতিজা তার চাচার একমাত্র মেয়ে অপূর্ব সুন্দরী এবং অনেক টাকা পয়সা ধন চাতারে হত্যা করে অন্য গ্রামে কাছে ওয়াহি আছে আপনি এটা একটা ফাইসলা করেন আমরা তো হত্যা করিনি এতে বিপদ কেমনি কি করা যাবে আল্লাহ রবাহ আলমিন এর কাছে যখন মুসা আসার সাল্লাম করলেন তো বললেন যে একটা গাভি জবাই করতে বলো প্রশ্ন শুরু করলো গাভিটা কেমন রং কেমন বুড়া আনাচ বয়স কম এই সেই ইত্যাদি ইত্যাদি যার ওদেরকে একটা বর্ণা দেওয়া হল যে গোল্ডেন কালারের একটা গাভী সফরা তুল্লা উন হয় তার যে দেখবে সারি মুনটা নিচে উঠবে কি সুন্দর গাভী না বুড়ি আর না কম এটা দিয়ে কোনো কাজকাম করা হয়নি একেবারে তার শরীরের মধ্যে কোনো খুঁত নেই নিখুঁত এরা দেখে তালাস করা বলছে এটা নিয়ে আসে এটা জয় করলে তারপরে এরা তালাস করা শুরু করলো এতো তো বাজারে নিয়ে গেছে গাভি বিক্রি করার জন্যে গাভি আল্লাহাম রকুল্লাহ একজন ফেরেস্তা পাঠিয়ে দিয়েছেন ওই দলটা এখন এই বাজারে এসে পৌঁছে নাই তো ওই ফেরেস্তা বলছে বাবা এটা কত নিবা বলে দশ দের হাত ঠিক আছে দশের জায়গায় পনেরো নাও বিশ নাও এই টাকা নাও গাভীর দেওয়া অনুযায়ী না শর্ত আছে আমার মা বলে দিয়েছেন রেট ফিক্স হয়ে গেলে বাড়িতে দিতে হয় মার হাতে টাকা দিতে হয় এটা পারবো না ওই সন্ধ্যা পর্যন্ত ওর সঙ্গে এই বাহানা করে ওই বাহানা করে শেষ পর্যন্ত ফেল যাতে লোকজন দেখলো হরে সবাই বাজারে রাস্তাঘাটে হয়ে কি তা আশ্চর্য গাভীর এবং দশ দীর্ঘা ওই সময় কেনার মতো কেউ নাই কারণ ওটা অনেক দাম তখন এক দিন দুই দিন তিন দিন বাজারে যায় ওই লোকটা এসে ডিস্টার্ব করে আর ওই একই শর্ত লাগাই যে টাকা নাও বলে যে না আমার মার কাছে যেতে হবে এরপর মা এরপরে সালাম দিয়ে বলবা যে আমার মা বলে দিয়েছেন কত হলে বিক্রি করব চতুর্থ দিন বা হয়তো এরপর তো বললো দেখো এই গাভীটা ঘটনা বললেন যে এই একটা ঘটনা হয়েছে এই গাভী ওরা খোঁজ করতেছে বাড়িতে নিয়ে যাও এখন তো তিন চার বাজারে গেছে সবাই দেখছে ওরা তালাস করছিল হ্যাঁ একটা গাবি দেখা গেছে কোথায় বলে গেছে করতে বাড়িতে আগে বলে কিভাবে দাম কত এক পাল্লায় স্বর্ণ আর এক পাল্লায় গাভীর গাভীর সমান স্বর্ণ দিলে বিক্রি হবে না হলে নাই এখন পুরা গ্রামবাসী বিপদে পড়ছে সবাই স্বর্ণ দিয়ে মাপে একটা গুস্ত দিয়ে মৃত্যু ব্যক্তির শরীরে আঘাত করলে জিন্দে বলছে এদিকের ঘটনা কি একটা গাভী পরিমাণ স্বর্ণ কয়মন এখানে যে গরুগুলা করে কয়মন কে ওজন একটা বাংলাদেশের গাভীর কথা বলতেছেন আপনি এখানে একটা গাভী পনেরো মুন পর্যন্ত গ্রস্ত হয় নর্মাল গরু যেগুলি সাত আট করে গ্রস্ত হয় এরকম ঠিক আছে তাহলে এতগুলি স্বর্ণ পেয়ে গেল আমাদের সব চোদ্দ গোষ্ঠী বসে খাবে না খাবে না পড়তেন সন্তানকে দেখতে শুয়ে আছে ওর কথা মনে পড়লে আরো দুই রেখা বেশি করে নামাজ পড়তেন আর আমার দুই রেখা নামাজ পুরা বাদ দিয়ে বাড়ি ছেড়া বিদেশ বিদেশ ছেড়া আরো কিছু ইন্নামিন্না এসে করে মানুষের সন্তানের বসে টাকা দিলেই সব হয়ে যাবে এটা ভুল কথা নিজেও ধ্বংস হবেন সন্তানকে ধ্বংস করে যাবেন কিচ্ছু জড়িয়ে না পারেন সন্তানকে নিজে নে অনেকেই বলে আমার ছেলে খেলা নিজে আগে ভালো হওয়ার চেষ্টা করেন নিজে ভালো হয়ে যান যদি কিছু না পারেন দোয়া করে যাবেন আল্লাহ ইব্রাহিম আল্লাহ কি ক্ষুধায় মেরেছিলেন না জমজম পানি দিয়ে সারা দুনিয়ার মানুষের সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন তা আপনি যেটা বলছিলাম যে সব সন্তান ছেড়ে যাবে যে আপনার জন্য আপনার জন্য শুরু মতো করবো আমি চাচ্ছি আর মাত্র হয়তো দুটা সব আছে আমি চলে যাব এর মাঝে কিছু ছোটখাটো বিষয় যাই হোক তাহলে আপনার জীবদ্দশায় আপনার কবরে যাওয়ার ব্যবস্থা করে যাবেন যদি করে না যান তা আপনার হুজুরা আপনার কবরে পৌঁছার মতো কিছুই রাখে নাই এরা রাখছে শুধু বেদাত আর বেদাত আর বেদাত কুল্লু বেদাত কুল্লু দলা তিন কিন না বেদাত হল পদ ভস্ত আর পদভস্ত ঠিক না জান না কি চুরি করা ডাকাতি করা সিনেটাই করা মারামারি করা খুন করা ঘুষ খাওয়া সুদ খাওয়া জেনা করা না এর চেয়ে আপনি নামাজ পড়লেন কোরআন পড়লেন সারা ধরে রিকির করলেন আমাদের কি তাহলে সবই বেদাত বেদাত কাকে বলেছে জানেন কি বেদাত হলিদ্দিন দিনের মধ্যে এমন কিছু সংযোজন করা যা দিনে নাই সেটা সংখ্যাই হতে পারে স্থানে হতে পারে সেটা প্রভৃত হতে পারে সেটা কারণে হতে পারে সেটা কি বলে আপনার প্রকরণে হতে পারে যে কিছু হতে পারে মনে করেন কারণ মেয়রাজের রাত্রি সাতাইশের মেয়রাজকে মনে করে নামাজ পড়া রোজা করা এইটাকে কেন্দ্র করে আল্লামী কোন নমাজ করে না কোন আপনি করলেন একই বলে বেলা কয়ে আমরা লোকজনকে মিলাদ টিলাত পড়াই এরা বিলাত পড়তে দিবে না এখন তো বাওয়ার মৃত্যুবাস কি করবে ঢোক ঢাক দিয়ে ঢেক দিয়ে দিয়ে আপনার ওই বিলাত বেদাতের চাইতে ঢোক ঢালও পাপ ওটাও পাপ কিন্তু আপনার মিলাদ হলো জঘন্য ওই ঢোক ঢালের চাইতে বোঝা আসে আসে না কথাটা ঢোক ঢাল পিঠেও একদিন মনে করবে আরেকটা ভুল করেছি কিন্তু যখন মিলাদ করবে সারা জিন্দিগিতে বলবে না আমি ভুল করেছি এই জন্য বেদাতির ভাগবে তো বানাই তবা কবল হবে না তার বেদাত করা অবস্থায় তার তো কবল হবে না আমাদের হিন্দুদেরকে মালাউন করে নিজেই মালাউন যদি বেদাত করে বেদাত দিয়ে ভরতে ভরতে আমাদের কিছুই রাখি নেই সব সুন্নত খবরই নেই আমাদের কথা হচ্ছে কি যে আপনি আপনার সন্তান আপনার নিজের জন্য আপনি করে যান আপনি সবটা জায়গায় করে যান এমন কিছু চর্চা করে যান জ্ঞান যেটা আপনার কবরে পড়বে আপনি আপনার সব সন্তান রেখে যান ব্যাস আপনি আরেকজনের দুঃখজনক যে আপনার সন্তান কিছু যাবে না ভাড়া করে করে নিয়েদার হুজরা নিজে তার পকেট ভর্তি করে চলে যাবে আপনার তো কিছুই হবে না আমি সংক্ষিপে আমাদের আপনাদের কোন এক সময় বিস্তারিত আলোচনা করব অন্যদের অন্যদের যেগুলি কাজ সেগুলি কবরে পৌঁছবে নাকি দোয়া কবর জিয়ালতের একটা দোয়া কবর জিয়ার একটা দোয়া আমার নিজের লোকটাকে জিজ্ঞেস করি কবর জিয়ারতের দোয়া কি কবরে যাবেন জিয়ারত করবেন কি দোয়া বলবেন মালিস কিছু মনে করেন না খবর যারা দোয়া কে বলবেন এরপরে হুজু মালিক এরপরে হুজু স্যার লা মাথায় নিয়ে নাচেন কে বলবেন কবর জোয়া না দেওয়া কেন জান ইসলাম আমরা যাই না কেন কারণ আমরা আমরা বাংলাদেশের ছাত্র খুব আশ্চর্য লাগে আমাকে কবর দেওয়ার ওই যে আমার বড় ভাই বলছেন কবর আছে আর বেশি কিছু নেই দোয়াটা একরকম আছে বা আপনার যেটা বলছেন কিছু তো জানি আমরা জানি সুরেখলাশ দাঁড়িয়ে গেল সুরেখলাস এবং এইটা চুরির চাইতে জঘন্যুল্লা আলমিন আপনি এটা করতে পারেনি পছন্দ করেনি আপনি কি দিন দিনের শরীয়তির বিধি বিধান করার অধিকার আপনার আছে আপনার হজুরের আছে ইমামের আছে মাঝারের আছে কারণ শরীয়টা একমাত্র আল্লাহ সেটা উনি করতেন বাইরে আগে পিছনে তাহলে যখনই বেদাট করা হয় মানে শরীয়তে যেন ওনার পাওয়ার আল্লাহর শরিক হয়ে গেল বেদাত এক প্রকার শিরিক বেদাত এক প্রকার শিরিক আল্লাহর সঙ্গে কারণ আল্লাহও করতে পারে আমিও করতে পারি আল্লাহটা এরকম আমারটা এরকম এবং সবচেয়ে প্রিয় গুহা এর আগে বলছেন শৈতানের একটা খুব ই আছে বাণী আছে আহ্লাক্ত বাণী আদমা কোন বি আমি বলি আদমকে ধ্বংস করি কি দিয়ে পাপ করাই ওরা আমাকে ধ্বংস করে তো করে ক্ষমা আছে যখন ক্ষমা আল্লাহ করে দেয় বললাম বেতারা দাঁড়াও একটা বুদ্ধি তাঁরতেই হবে আমার তো বেদাত আবিষ্কার করে দিল আর এটাকে প্রচারের জন্য এক শ্রেণীর হাতে দিয়ে দিল বাস এরা সাধারণ কি প্রচার করে কি বলবেন আপনারা খুব দুঃখজনক ধর্মের ধরো সেই মোল্লারা ধর্মের নামে আমাদেরকে একই বেড়ে থেকে দূরে সরে দেশে প্রত্যেকটি ক্ষেত্রে বেদাতার বেদাত বেদাতার বেদাত নামাজে রোজায় হাজে জাকাতে কোরআনের তেলাতে মসজিদের বাইরে মাক্তা মদিনায় দুনিয়ায় সব জায়গায় খাই বেদাত দিয়ে ভরে দেশ শূন্য তাদের পড়বে না পড়বে কেন কেউ পড়বে সুন্দর চরিত্র চর্চা করলে তো পড়লে তো জিজ্ঞেস করলে না ওই যে আমাদের একজন কয়েছে আমাদের বাপ ধরা সবাই করে পড়ছে এইভাবে তো ঠিক আছে আপনি তো হুজুর তো দলিল তাদের কয়েক দলিল সময় দাও আমাদের এক ভাই আপনাদের এখানে আছে তো দুই দিন এখন দুই সপ্তাহ হয়ে গেছে এখনো দৈল দিতে পারে না এখন কয়েকটি তারিখে আমাদের হুজক আরে ভুল করে ঠিক আছে হুজুর টেলিফোন করেন আমার মোবাইল নেন কোন হুজুর টেলিফোন করবেন নিয়ে আসেন দৈলটা শৈতানের আবিষ্কার করা পাপ হল বেদান মানে সারা জিন্দিগি এর আগে বলছি মনে আছে আপনাদের সারা জিন্দিগি জান্নাতের আমল করবে রোজা করবে হজ করবে জাকাত করবে মানে জাহান নামের কাজ করবে না চুরি করবে না ডাকাতি করবে না হানাহানি মারামারি প্রতারণা কিছু করবে না তারপরে জাহান নামে যাবে কেন শয়তানের দুইটা এটম বম কি দুইটা এটম বাম শরীর আর শিরি করে আল্লাহ হস্ত নষ্ট করে দিলে কানিবাদ করতে আল্লাহর করবে আরেকজনের জন্যে আল্লাহটা শেষ আর করতে হবে তরিকায় মোহাম্মদের তরিকা বাদা ও হলো নকশাবান দিয়া ও হলো মজাদিয়া ও হলো আকবরিয়া ও হলো অমুক ইয়া তুমুকিয়া কোথেকে আসলে আল্লাহ মোহাম্মদের মাধ্যমে দিনটা পরিপূর্ণ কোনো দেয় নাই তো পরিপূর্ণ থাকলে এগুলো কোথায় ঢুকলে গলি এগুলো আসলে কোথা থেকে আমরা মনে করি কি বেদাত বেধাত মানে মনে হয় খুব কিছু খারাপ কিছু না বেদাত নামাজ কোড়া হলে বেদাত আপনি রবীর তরিকাই না থাকেন কোরআন হয়েছে না থাকে এমন কিছু করেন সেটাই বেদাত সেটা হজ হোক উমরা হোক দেখুন তাহলে বেদাত বলা হয় মেকের উদ্দেশ্যে আল্লাহকে পাওয়ার জন্যে জানাজ পাওয়ার জন্যে দিন মনে করে সব মনে করে অধীর আগ্রহে সারা রাত জেগে জেগে চোখের পানি ফেলে ফেলে আমরা একটা একটা প্রশ্ন করি মালিস একজন দুধ খেয়ে যত মজা পাই দুধ খাই বেচারা আরেকজন মদ খেয়ে মজা পাই কার মজাটা বেশি বলেন তো হ্যাঁ কার মজাটা বেশি যে মদ পান করে তার মজাটা বেশি ওরা জিজ্ঞেস করেন তাহলে মদ পাই মজা পাই বেশি মদ পান করে দুধ পাই তো সাধারণ মনে করে দুধ খাইলাম বাস ওটা আমি ওর কাছে অন্য কিছু কি আছে অনুভূতি আছে বা কোনো শরীরটা শুনেছি বলে মদ খাই না করে এনার্জি হয় মানে ঝিম ঝিম ঝিম করে না কি হয় শুনি আর কি করে তা তো জানি না কোন অনুভূতি নেই বেদাতিরা বেদাত করবে কান্দা টুপি নিয়ে মাথায় ঘটটা ফেলে দিয়ে কারণে নিবে সারা দিন আমল করবে যাবে জাহান্নামে ভাগায় যাবে আজকা থেকে ভাগ কে তোমরা এখানে শয়তানের জয় এই জন্য ভাবে হ্যাঁ যে বেশি নীকি হবে আলোচনায় এই মাইকটা কি ব্যবহার করেছি সবের জন্যে না এটাকে একটা মাধ্যম আপনাকে শব্দ করি ভাই জন্য যেটা আমাদের নির্দেশলি হাদিস করেন সেটাই হলো বেদাত মানা হাতে বোক মিস হাজি আমাদের দিনের মধ্যে নতুন কিছু করবে যেটা আমাদের নাই সেটাই দিন মনে করে সব মনে করে নেকি মনে করে ভালো মনে করে আল্লাহকে আমরা চেয়ারে বসছি যে চেয়ার বলবে তুমি চেয়ারও বেদার এই চেয়ারে বসে না বসে যদি আমার মাঝতে বসি তো চেয়ারে বসে নেকি বেশি আমাদের মনে করছি আমরা দিন মনে করছি তাহলে দিন মনে করে যেটা কমে সেটাই হলো বেদান্ত বাকি দুনিয়ার টেকনোলজি কত কিছু আসবে দুনিয়ায় কত কিছু হবে শাহবাদের যুগে হয়েছে পরবর্তী হয়েছে হয়েছে টেকনোলজিগুলো এইভাবে বুঝায় তাহলে সবই বেদাত বেদাত কাকে বলে আপনি কি জানেন বেদাতের সংজ্ঞাটা কি আগে বুঝতে হবে না আপনি না বুঝলে তো একটা কিছু বুঝাই দিয়ে দেবে দোয়া কবর পৌঁছবে যে কেউ খালেজভাবে দোয়া করবে টাকা জানে না তোরান পড়ে না যে কেউ দোয়া করে মায়ের জন্য এই জন্য কবর যারা কবরের স্থানে আপনি যাবেন দোয়া করবে সমস্ত মায়ের প্রশ হবে আপনি বলুন আল্লাহ এই কবর এখানে যারা সুয়াইতে আছে বা যত মৃত্যু আল্লাহ নবী আলহিস্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি এই দোয়া করে আল্লাহ প্রতিটি মৌমিন নারী পুরুষকে ক্ষমা করে দাও যত মমিন নারী পুরুষ আছে ততগুলি নিকিত এই ব্যক্তিকে দেওয়া হবে আমি যখন বলি আল্লাহ আমাকে আল্লাহ সমস্ত মমিন নারী পুরুষ জীবিত মৃত জিন ইনসান সবাইকে ক্ষমা করে দাও তাই যত মমিন নারী পুরুষ জিন ইনসান জীবিত আর যারা মারা গেছে যত আল্লাহরই নেমে আছে তত নিকি আমাকে দেওয়া হবে এটা হলো একটা শিক্ষিত মানুষের কাজ আর মুখ কি করবে সারা জিন্দিকে অনেক সময় আমরা তো এর আগে নামাজের প্রশিক্ষণ দিলাম দিলাম না আমরা যে নামাজ পড়ি কত নাম্বার পাই আমরা পাশ করার নামাজ এলি আমাদের নামাজ আসলে নামাজের সঙ্গে মিল আছে কমতে থাকে থেকে আপনি পাস করবেন থার্ড ডিভিশনের আপনি কি জানার চলে যাবেন ফার্স্ট ক্লাস হওয়ার জন্য তো আল্লাহ আসলে নিয়মটা দিতে সবচেয়ে জরুরি আপনার জন্য আমার মনে হয় না এখন শেষ করে বোঝাই হোক আপনাদেরকে আবার তার বি আলোচনা আছে আবার এরপরে দুয়া খবরে পৌঁছবে দান সরকার যদি করেন মৃত্যু ব্যক্তির নামে পৌঁছবে তবে দান সরকার কয়ে করবেন আপনার টাকা দিয়ে মাজার বানিয়ে দেবেন দাম খবরদার সবচেয়ে দান সরকার নিকটতম আত্মীয় স্বজন যারা গরিব মিশ্রেন তাদেরকে দিবেন এরা হবে তার বেশি ডবল নেকি একটা আত্মীয় স্বরণ আর একটা হলো দানের নেকি সব সময় নিজে আত্মীয়স্বরণ শুরু করবেন আব্দুল্লাবলী মাসুদের স্ত্রী যাই দান করবে তো আব্দুল্লাহ মাসুদ বলে আর আমার আমি আমার ছেলে মেয়ে মেয়েরা গরিব আমাদেরকে দান করে দাও কইবে কেমন কথা তুমি আমার স্বামী এবং বাচ্চা কয় চলো রাশোদের কাছে কয়ারাসুল্লাহ আমার স্বামী আব্দুল্লাবুল মাসুদ এই ধরনের কথা বলতে কয়ে হ এটাই উত্তম দিয়ে দাও কি দাও গরিব ওখানে দিতে শুরু করতে পারি স্পিরিশীকে দান করতে পারে ছেলে বাবাকে দান করতে পারে পরিজনে ভাই ভাইকে করতে পারে বোন বউকে করতে পারে আমাদের মধ্যে এই জিনিসগুলির প্রচন্ড অভাব আমরা মনে করি হুজুরকে দিতে হুজুর অনেকেই মনে করে কিনা ভালো লোক পাওয়া যায় না ভালো লোককে আপনাদের হুজুরা ভালো লোক সবাই মনে রাখবেন যদি ফরজ জাত হয় অথবা চিত্রা হয় এটার জন্য মুসলিম হওয়া শর্ত বাকি আম সাধারণ দান মাজার বানাই তো আপনার পাপ জারি হল তাহলে দোয়া দান সটকা হজ করে নাকি পৌঁছবে ওমরা করেন মৃত্যু নামে পৌঁছবে মৃত্যুদের ফরিয়াত পূরণ হবে আপনি যদি তার রোজা বাকি থাকে ফরোজ রোজা রোজা আদা করলে রোজার নাকি পৌঁছবে ঋণ থাকে ঋণ পরিশোধ করেন পৌঁছবে আপনি তার মানে কুরবানি করেন কোরবানি পৌঁছবে কত হলো আট নম্বরে যে গোলাম আজাদ করেন তাহলে সেই গোলাম আজাদের নাকিটা কবরে পৌঁছবে আট শ্রেণীর কথা হাদিসে আছে কবরে আজাব হয় না শান্তে আমরা দেখি কি এটা অদৃশ্যের ব্যাপার আজাব দেয় আল্লাহ মাফ করে কে আল্লাহ আল্লাহ কোনটা দিয়ে মাফ করবে জানার পদ্ধতি কি তার রাসুল মোহাম্মদাল্লাম আর তার মোহাম্মদ এখন আমাদের কাছে আছেন নাই তিনি দেখে গেছেন কি কোরআন হাবিজ নাম কোরআন হাবিজ পড়েন এখানে যেটা আছে এই কাজগুলি আমরা সবাই করতে পারবো না পারবো না তোমার বাবার জন্য দোয়া করতে পারবো না দান করতে পারবা হয় তোমরা কোথার কথা কুরবানি বলবেন না আল্লাহর নবী আল্লাহ হুরবুল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা সবার জন্য সম্ভব কারণ সবারই বাবা মারা যাবে সবাই আত্মস্বর মারা যাবে সবারই দাদা মারা যাবে আমি আমার বাবার জন্য আপনি সবাই করবো মানুষ এই পৃথিবী সবাই সমান হবে না সবাই শিক্ষিত হবে না সবাই কিছু জানবে না তুমি এই কাজ করতে সবাই করতে পারবে যখন আমরা এগুলিকে বাদ দিয়ে কোরআন খতম তখন তো হুজুর ছাড়া হবে না আমি তো খতম জানি না অমুখ খতম তো হুজুর ছাড়া হবে না চেহলাম করতে হবে কি করতে হবে কুলখানি করতে হবে ফতে ফতেখানি আবার কুলখানি কি এগুলো তো হালিশ করেন না এগুলো তো কোথাও তখন তো হুজুর ভাড়া করা দরকার যেগুলি আল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছে সেগুলো আমার করবো আজকের মতো এখানে আলোচনা শেষ আপনার কিন্তু কারণ আজকে এখনো আমি নিজে আলোচনা করে মজা পাইনি আজকে আমি নিজে আজকে সকাল থেকে একটু এই জন্যে ইনশাআল্লাহ সামনে হয়তো দেখা যায় এবার আপনাদের প্রশ্ন বলেন যাই হোক লাফ কথা বলবো মৃত্যুর আগে আপনার পরিবার মৃত্যুর পরে না করে আগেই করে যান যাতে করে আপনি আপনার আশা পূরণ করছিলেন জি বলেন টাকা পয়সা যা সাহায্য করাটা কাজী সে গরিবই যখন কারণ দান খয়েরা যেটা জাকাতো প্রথম হল ইনাকাতিল একজন মানুষ তার প্রতি মাসে খরচ দশ টাকা পরিবারের পাঁচ টাকা ইনকাম আছে পাঁচ টাকা নাই এ হল ফকির পাঁচ হাজারের পাঁচ হাজার ফিফটি না পাঁচ হাজার কম মনে করেন চার টাকা ইনকাম আছে তো হাজার এই ছয় টাকা প্রতি মাসে তাকে দিতে হবে সরকারি ফান্ড থেকে বা হাতীয় স্বজন গরিব হকদার প্রতি মাসে এছাড়াও যদি তার অন্য কোনো প্রয়োজন হয় বাড়ি ঘর করতে করতে সেখানেও তাকে হেল্প করতে হবে মিসকিন হলো যার ফিফটি মানে পাঁচ হাজার আছে পাঁচ হাজার নাই এও হকদার কাজ যদি ফোকের মিষ্কিন হয়তো এ নেই তো হকদা বিয়ে অসুবিধা নেই তবে নিয়ম হলো বিয়ে করবে কে ছেলে নামে বিয়ে ছেলেরা করে নামে এরা করে ছেলেরা করে তাই যে বিয়ে করবে সে দিবে মোহর সে মোহর দেবে তার প্রতি ফরজ এই জন্য কোন পুরুষ কোনো যুবক বিয়ে করতে পারছে না মোহরের বা খরচাদি বিয়ে তাকে জাকাত থেকে দেওয়া কি যায় গেছে তাকে থেকে মেয়ে মোহর দেয় না যায় নাই মেয়ে মোহর দেবে কেন তার একটা শরীর পরিপন্থিত কাজ তবে সে গরিব হিসাবে তাকে ধান করতে পারে সেখান থেকে সে কি করবে তার বিয়ের কাজে লাগাবে এবং শিখ জি আর ভরে গেছে শূন্য যেখানে সেখানে ব্যবসা নাই কি নাই দুনিয়ায় ব্যবস্থা নেই কোথায় আকে রাতে যেখানে সেখানে ব্যবস্থা কোথায় যখন বেদাত আসবে শীত তখন হবে দুনিয়ার ব্যবস্থা নির্দিষ্ট না করে ঠিক আছে দল বলে না একাকে রাত্রে হোক দিনে হোক কোনো সময় হোক উজু করে হোক আর উজু ছাড়া হোক সময় আপনার কবর স্থান আপনি যাবেন কবর সামনে করে আমাদের এবং তোমাদের জন্য কি চাচ্ছি আল্লাহর কাছে আমরা আফিয়াত মানে আমরা বিপদ মুক্তি চাচ্ছি আমারও বিপদ আছে জীবিত তুই মরে গেছিস তোমারও বিপদ এরকম কবর হয়ে গেল এরপর আপনি কবরকে সামনে করে আখরাতের কথা স্মরণ করে চোখের পানি ঝরাবেন দিলটা নরম করবেন এবং কোন আল্লাহ বা দিল বিরোধী কোন কথা বলবেন না আলাদু বলেন ওরা না কোলো হ্যাঁ আল্লাহটা অপসন্দ করে এমন কিছু বলবো না এখানে বলবেন যে আল্লাহ তুমার বাবাকে এই বৈষয় নিয়ে এনেছো আমি এখনো বড় হই নাই এই যে বন্টন গুলা বো এটা আল্লাহ তাহলে ফাইসল আপনি মারলেন না ঠিক না দখনি গিয়ে বললেন ও বাবা আমার বাবা কবরে আছে বাবা ওরে একটু দেখিও শিরিখ হয়ে গেল বাবা তাহলে হলো দু আপনি যদি অতিরিক্ত দোয়া করতে চান মাইকের জন্যে তাহলে কবরকে কে পিছনে অথবা ডানে অথবা বামে রেখে এবার কেবলা মুখে আপনি হাতে ছিটোয়া করতে পারেন কবরকে সামনে করে হাত উঠিতোয়া করবেন না হরু নামাজ পড়বেন না কোন সুরা কেরাত কিছু চলবে না বুঝা গেছে না নাই আল্লাহ নবী কবর জিয়ারতের জন্য বলছেন এই দুয়া শিখিয়ে দিয়েছেন ধরেন পড়িও নাচ পড়ো ফারাত এটা হুজুরদের ব্যবসা এটা কিন্তু হুজুরদের ব্যবসা আর ব্যবসা মানে বেদাত বেদাত মানে গুমরা গুমরা মানে জানান কোনো ফাইদা হবে না এই হল সুন্দর জিয়ারত বেদাতি জিয়ারত সবে বাড়া সবে কদর আখের চাহাম্বা অমুক চাহাম্বা চল্লিশ দিনে তিন দিনে সাত দিনে অমুক দিন তুমুক দিন কত কিছু এই সেই করে হুজুর ভাড়া করে অমুক করে তুমুক করে ঢল ঢকিয়ে খাওয়া দাওয়া কোরআন খতম করে করে এই যত কিছু আনুষ্ঠানিক হবে সবগুলি বিরাতে জারত আর সিরকি জারত কি কবরের কাছে গিয়ে কবরবাসীর কাছে বললেন বাবা আমারে বাসা আমারে দিশ ওর কাছে চাইলেন আল্লা বাদ দিয়ে ওখানে চেষ্টা করলেন কবরের কাছে গিয়ে ওখানে মানত মানলেন জমুখ হলে আমার কবর ইত করবো মানুষ আল্লাহ ইত্যাদি যত করেই শিলকিত আসবে তাহলে আমাদের আছে আছে আমাদের আমরা সুন্দর জিয়ারতের দোয়াটাও জানি না আমি আমার বাবার কবর জাহাজ করব রাত্রির অন্ধকারে গিয়ে আল্লাহর কাছে বলবো বাংলা দি আমার ভাষা দি আল্লাহ এই বাবা আমার জন্য এই করে সেই করে সেই করেছে আমি কষ্ট আমার বাবা কেমন যাই না আল্লাহ তুমি বাবাকে মাফ করে দাও ক্ষমা করে দাও দয়া করে দাও তাহলে তুমি খবর আজও মাফ করে দাও আরবি লাগবে আরবি লাগবে না আমি শুধু খবরটা সামনে করে চোখের পানি ফেলেন বাবার জন্য অন্তর থেকে যে না দোয়া করছেন মানে কি বলতেছেন যে আল্লাহ ক্ষমা কমা করো অনেক সময় না বলে বোঝানো হয় না কথা লাগে না আপনার ভাবি বলে দেয় আপনি কি চাচ্ছেন আল্লাহ বোঝে না না হুজুত গেল যেমন টাকা তেমন করে চলে গেল কাউকে সাথে করে নিয়ে কবর যাত করছে যদি সিস্টেম থাকতো তো মোদিনার সব সাহাবিদ আল্লাহ নবীকে ভাড়া করে করে দেয়া করত বেদাত ভরে গেছে এবং মৃত্যুকে করে এত বেদাত বেশি যেটা এক করে কারণ এটা মৃত্যুর ব্যাপারটা খুব কি বলে আপনার ভা ব্যাপার যখন যেটা হয়েছে না কেন এটা কি তোমার বাবার ঘরের এটা হইবে এটা করবো তাহলে এটা তো কোরআন দিনের ব্যাপার মোহাম্মদ রসুল্লাহ্লামের কোন সাহাবিক কোন তা কেউ কোরআন পড়ে পড়ে বকসা তো আছে যেগুলি আছে সেগুলি সবাই করতে পারবো করি না কেন কোনো ভারতীয় ইসলামে যাবেন না নিজ এখান থেকে আমার কবর জিয়ারতের উদ্দেশ্য দুইটা একটা মৃত্যু ব্যক্তির মৃত্যু ব্যক্তি যেহেতু আমি এখান থেকে পৃথিবী যে কোনো জায়গা থেকে দোয়া করতে পারি পাই না পাই না কবরের যাওয়া উদ্দেশ্য মৃত্যু ব্যক্তি আসল না আমার কবর জিয়ারত করে আশ্চর্য হই অনেক সময় দেখি আমরা কবর স্থানে বলব করতেছে মানে হচ্ছে যে তোমার জীবনের সমস্ত আনন্দ ফুটিকে শেষ ভেস করে দিবে তাকে বেশি করে স্মরণ করো মাথা ব্যথা একটু করলো আল্লাহ মাথা ব্যথা করলে আইসা বুঝি বলে আমি শেষ বুঝি আর আমাদের পা দুটো করে গেলে তারপরে বাঁচা যায় কিনা না জন্য কথা হচ্ছে কি যে আমাদেরকে মৃত্যুর ব্যাপারটা বেশি সন্ত্রী নাম এখানে একটা হাত খাইছিলেন যদি সুদুর উপরে আপনি যদি জানেন আপনি যদি জানেন যেই টাকা দিলে মদ খোর মদ খাবে তো দিবেন না তবে তার ছেলে তার মত খাই না তাদেরকে দিবেন ওর হাতে দেবেন না ছেলে হাতে দিয়ে দেবেন বা তাদের যা পুড়ে যদি তাকে না এরকম যদি আপনি জানেন তো দিবেন না কারণ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ও তা ওনার বের রেওয়ার চাকুয়া ভালো এবং তাকুয়ার কাজে সহায়তা ওয়ালা তা ওনার ইসমাল উজওয়ান সীমালঙ্ঘনের কাজে সহায়তা করা যাবে না একজন আমাকে এক ডাক্তার কয়েকজন করছে আমার এক আমার বোন আমেরিকারই পাইছে যখন ওরা সবাই মিলে যাবে তখন টাকা টুকি লাগে তো আমার কাছে চাইছে টাকা তো ওদের এখন টাকা আমি দিব না দিবো না আমি জানি ওইখানে গেলে আবারও ভালো ধরেন এদের দিনের যেহেতুগুলো শিক্ষা দীক্ষা ভালো নাই মানে হয়তো আমার বোন বা আমার ভগ্নিপতি এরা হলে এদের পরে ছেলেমেয়েরা মানে নিউ জেনারেশন একেবারে ভিরিশ হয়ে যাবে এরপরে এই কাজে সহায়তা করা আমার যায় যাবে কিনা না যায় হবে না যায় নেই বরেন্দ্রের মক্টাই হজ করতে টাকা দেব না ফুলের চোড়া ফুলের চোড়া দেওয়া রাজনৈতিক দলরা যার যার ফুলের তোলা দিয়ে হুজুরে তো তোলা করে না করে না বলে কোনোদিন যে ফুলের তোলা দেওয়া যাবে না বললে হুজরে ডাকবে না এটা খ্রিস্টানদের খ্রিস্টানদের কালচার কবলে ফুল চড়ানো ওইখানে ফুল দিয়ে কি হবে ফুলের কি পাবে গ্রাউন্ড পাবে না ফুলেরও কোনো মজা পাবে না কি হবে এটা মৃত্যু ব্যক্তিকে মৃত্যু ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখা তাকে সম্মান আল্লাহ নব্দ আসে পাশে বলছেন কবরের উপর দিয়ে হাঁটা চলবে না সম্মানই মৃত্যু ব্যক্তিরও সম্মান রয়েছে বসা যাবে না কবরের উপরে বসা যাবে না জুতো পায় দিয়ে হাঁটা যাবে না কবরের উপর দিয়ে তাহলে সম্মান আছে কিন্তু ফুলের তলা দিয়ে সম্মান এটা তার ইহুদিদের খ্রিস্টানদের আমাদের সম্মান সালাম আলাইকুম রহমতুল্লা মুর্বি যদি হয় তাহলে আপনি হয়তো চিনা খেতে পারেন তার কপালে ব্যাস আপনি এখন অন্য ধরনের সম্মান করবেন তাই মধ্যে প্রণাম করা কাউকে সম্মান করা যায় নেই আমাদের শরীর মোহাম্মদকে এর আগে বলছিলাম যে না মাথা উঁচু করে কদম বসি করা যায় মাথা উঁচু করে কদম বসি করা যায় বুঝলেন কথাটা কদম মানে পা আর বুসা মানে চুমা দেওয়া মাথা পায়ে চুমা দেওয়া যাবে এরা হলো আমাদের যদি মুরুবী হয় পীর হয় শ্বশুর শাশুড়ি হয় তাহলে আপনার শ্বশুর আপনার পীর আপনার মুরব্বী আমার মোহাম্মদ রসিউল্লা সাল্লামের চাইতে কি বেশি সম্মানী হ্যাঁ আলী উসমানের চাইতে ইমাম আজ আবহানিফার চাইতে পিতার কি পায়ে চুমদিকে সালাম দিয়েছে সবচেয়ে সুন্দর সম্মান আল্লাহ নবী সালাম তার জীবদ্দশাই আল্লাহ বলছেন আল্লাহ নবী যদি আমরা বসে থাকতাম আমরা একবার দাঁড়িয়ে গেলাম রসুলকে দেখে বলল আল্লাহ নবী রাগ হয়ে গেলেন তোমরা ওই ওই নন আরব ওরা যেমদের রাজাবাস করো মামাকে সম্মান সম্মান করতেছে আল্লাহ রসুল তার জীবদ্দশায় বসে দিলেন সাহাবা ইকরামের মতো আর আমরা এখন বলি না করলে কি চোর বেশি বেশি করে অতিভক্তি চোরের লক্ষণ না আজকের মত হলে এখানে ইনশাল্লাহ ও আপনাদের নামা শিক্ষার বইটার জন্য আমরা টেলিফোন করছি কিন্তু ওরা আসে নাই দেখি আবারও আবার ফল করে দিলেন কারা কারা নিবেন নামা শিক্ষা আমার সবাই নামা দরকার একটা করবে আপনি আমার যদি নাও করতে পারেন হয়তো আপনার আপনি হয়তো ভয় ভয় করবেন না আপনার সন্তান হয়তো একদিন দেখবে যে বাবার বইটা কিরে পড়ে দেখি তো সোজা আসবে তাই তো করবে বাবি না করলে আপনি জন্য কে বলল ও এক ভাই বলল যে এক আমার দেশের আলেন এক পীরের মুড়ি তোমার স্ত্রীকে শিখাচ্ছেন যে দেখ আমার পীরের দিকে আল্লাহ কাকে পৌঁছবে আমি আল্লাহ করবো আল্লাহ আমি সরাসরি আল্লাহ করবো এতগুলো অন্তরের মাধ্যমে কোথাও যদি বাদ পড়ে যায় তো তোমার অনুজনের কাপড়ে যাবে আল্লাহর ওয়ালিরকে মরা মৃত্যু মনে করলে এরা কাঠের হয়ে যাবে বেদিন হয়ে যাবে শেষ পর্যন্ত যাই হোক এখন তার স্ত্রী কয়না তোমার এটা আমি মানি না এখন সমস্যা হয়ে গেল কই লোক সব তো কাঠের হয়ে গেছে এখন কি হয়ে জন্য সে বৈশাখ কাটতেছে আরো ও লোক মুসলমান হয়ে আসে ও পীরকে মোড়াকড়া করে মোড়াকাই রাজা আল্লাহর জন্য হবে তো এই ধরনের হল অবস্থা আমাদের আজকের মতো এখানে ইসলাম কালদিকে আসার ব্যবস্থা করে